আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লাহ্ন আরও বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম সেই রাস্তার বা দিকে বিরাট গাছগুলোর নিকট অবতরণ করেন যা হারসা পাহাড়ের নিকটবর্তী নিম্নভূমির দিকে চলে গেছে সেই নিম্নভূমিটি হারশা এর এক প্রান্তের সাথে মিলিত এখান হতে সাধারণ সড়কের দূরত্ব প্রায় এক তীর নিক্ষেপের পরিমাণ আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ তাল্নু সেই গাছগুলার মধ্যে একটির নিকট সালাত আদায় করতেন যা ছিল রাস্তার নিকটে এবং সবচেয়ে উঁচু